সাহুল ইবনু সাদ রদিল্লাহ তু আল্লাহ্ন বর্ণিত তিনি বলেন আবু উসয়দ আসসাইদি রদিল্লাহ তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে তার বিয়ে উপলক্ষে ওয়ালিমায় দাওয়াত করলেন তার নববধু সেদিন খাদ্য পরিবেশন করছিলেন সাহল বলেন তোমরা কি জানো সেদিন নবী সাল্লাহু আলি সাল্লামকে কী পানীয় দেওয়া হয়েছিল সারা রাত ধরে কিছু খেজুর পানির মধ্যে ভিজিয়ে রেখে তা থেকে তৈরি পানীয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন খাওয়া শেষ করলেন তখন তাকে ওই পানীয়ই পান করতে দেওয়া হলো